আবদুল্লাহ রদি আল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি যেন এখনো নবী সাল্লাহ আলাইস্লামকে দেখছি যখন তিনি একজন নবী আলাহি সাল্লাম এর অবস্থা বর্ণনা করছিলেন যে তার সজাতিরা তাকে প্রহার করে রক্তারক্তি করে দিয়েছে আর তিনি তার চেহারা হতে রক্ত মুছে ফেলছেন এবং বলছেন হে আল্লাহ আমার জাতিকে ক্ষমা করে দাও যেহেতু তারা জানে না